আসয়াদ রদিয়াল্লাহ তাল্নুতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহ তাল্লান্ন বলেছেন তোমাদের কেউ যেন সালাতের কোনো কিছু শয়তানের জন্য না করে তা হল কেবল ডান দিকে ফেরানো আবশ্যক মনে করা আমি নবী সাল্লাহ সাল্লামকে অধিকাংশ সময় বাম দিকে ফিরতে দেখেছি